আলহামদুলিল্লাহ আমরা যে আলোচনা করছিলাম মুমিনদের পরস্পরের সম্পর্ক হলো গ্রাফিত্বের সম্পর্ক এবং প্রত্যেক মুমিনের দায়িত্ব হলো কোনো দুইজন মমিন বা কোন দুই দল মমিনের মধ্যে যদি কোনো ধরনের ঝগড়া বিবাদ থাকে তাহলে সেটা আপুষ মীমাংসা করে দেওয়া অপর মোমিনদের এটা দায়িত্ব আর এটা এ কারণে যেহেতু সকলেই ভাই একে অন্যের ভাই সেই ভ্রাতৃত্বের সম্পর্কটা সম্পর্কটাকে আল্লাহ পাকসবাহালা এখানে উল্লেখ করে মোমিনদের পরস্পরের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছেন আর এই কনিষ্ঠতার প্রমাণ দিয়েছিলেন সাহাবায়িক রাম রাজু আল্লাহ আলম তারা নিজেদের ভাতৃত্বের যে হক তারা আদায় করেছিলেন প্রমাণ দিয়েছিলেন তারা যে ভাইয়ের প্রকৃতপক্ষে ভাইয়ের সম্পর্ক কতটুকু মহাজিরিনবন মখ্যা থেকে যখন মদিনায় হিজরত করে গেলেন সেখানে তারা অসহায় হয়ে পড়লেন তাদের আশ্রয়স্থল পতে কিছু ছিল না কিন্তু মদিনার আনসারগণ তাদেরকে এমনভাবে আশ্রয় দিলেন যে রাসুল্লাহ সাল্লাসাল্লাম তাদের পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দিলেন আর সেই সম্পর্কের কারণে তারা এমনভাবে গ্রহণ করেছিলেন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 কিন্তু ওই ওনার কাছে পানি নিয়ে যেতে যেতে উনি শাহাদতের পেয়ালা পান করেছেন পরে আবার ফিরে আসছেন দ্বিতীয় জনের কাছে দেখেন তিনিও আর নাই প্রথম জনের কাছে এসে দেখেন আর নাই তারাও সকলেই শাহাদতের পেয়ালা পান করেছেন একেবারে মৃত্যু পথের যাত্রী কঠিন এই মুহূর্তেও তারা নিজেদের ভাতৃত্বের সম্পর্কটাকে কিভাবে উপলব্ধি করেছিলেন আর কিভাবে এর উপর তারা পটল ছিলেন তাহব এখানে আমরা রবিআ আল্লাহ তালন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 যে কোনো সময় মোমিনদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি সৃষ্টি করা পরস্পরের মধ্যে বিভিন্ন ধরনের ঝগড়া লাগিয়ে দেওয়া দূরত্ব সৃষ্টি করা হিংসা বিদ্বেষ পয়দা করে দেওয়া সেটা শয়ান করবেই মানবীয় দুর্বলতার বশবর্তী হয়ে যদি কখনো কোন দুইজন মমিন বা দুই দল মমিনের মধ্যে এমন ধরনের বিভেদ এবং দূরত্ব সৃষ্টি হয়ে যায় তখন অপর মমিনদের দায়িত্ব হলো তাদের পরস্পরের মধ্যে আপুষ মীমাংসা করে দেওয়া আর আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা ভাই হিসাবে সম্পর্ক রাখো এবং মুমিনদের পরস্পরের মধ্যে সকল সংশোধনী প্রদান করো আপু মীমাংসা করে দাও তাহলে এই কাজটা যদি তোমরা আল্লাহকে ভয় করে করো তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার জন্য এটা অত্যধিক উত্তম একটা উপায় যে মুমিনদের পরস্পরের মধ্যে আপ উষ্ী করে দেওয়া এবং মুমিনদের যার যতটুকু প্রয়োজন আছে সেই প্রয়োজনগুলো মুমিনদের কষ্টগুলো সবগুলো দূর করা প্রয়োজনগুলো পূরণ করা এটা অপর মুমিনের দায়িত্ব যখন ভাতৃত্বের সম্পর্ক চলে আসে তখন এখানে আর কোনো ধরনের বেদাভেদ থাকে না এখানে কোন ভারসাম্যহীনতা থাকে না এখানে উঁচু নিচ ধনী ধরিত কিছু আর থাকে না সকল মুমিনের দায়িত্ব হলো তার অপর ভাইয়ের প্রয়োজন পূরণ করা রাসুল্লাহ সাল্লাহ আলহাম বলেছেন যে ব্যক্তি মুমিনের একটি কষ্ট দূর করে দিল আল্লাহ তার কষ্টগুলো দূর করে দেবেন যে মুমিনের কোনো অভাব অনটনের কষ্ট দূর করে দিল আল্লাহ তার দুনিয়ায় এবং আখেরাতের সেই অবাব অনটনগুলো তিনি দূর করে দেবেন তার জন্য এটা সহজ করে দেবেন মান সাতারা মুসলিম মান সাতারা হুগল হুফিদুনিয়াওয়াল আফিরা যে কোন মুসলিমের অপরাধ দুষ্ ত্রুটি গোপন করে রাখল আল্লাহ তার দুষ্ ত্রুটিগুলো গোপন করে রাখবেন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 যখন সে তার ভাইয়ের সাহায্য লেগে থাকবে যতক্ষণ সে থাকবে ততক্ষণ আল্লাহ তার সাহায্যে লেগে থাকবেন যে ব্যক্তি কোন অর্জনের কোনো পথ মানুষের জন্য প্রদর্শন করল তার জান্নাত er <tiny>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 তাদের মধ্যে প্রশান্তি নাজিল করেন সাকিনা আল্লাহর রহমত তাদেরকে বেষ্টন করে রাখে আল্লাহর রহমতের ফেরে তাদেরকে ঘেরাও করে থাকেন আর আরো সে আল্লাহ তার নিকটবর্তী ফেরস্তাদের সাথে ওই অংশ গ্রহণকারীদের সম্পর্কে আল্লাহ আলোচনা করে যেই ব্যক্তির আমর তাকে পিছনে ফেলে দিয়েছে তার কোন অন্য বংশ মর্যাদা তার অন্য কোন যোগ্যতা তাকে কখনো এগিয়ে দিতে পারে না একটা দীর্ঘ হাদিসের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো আল্লাহ এখানে বলেছেন এটা মুমিনদেরই গুরুত্বপূর্ণ কাদের কথা এখানে বলেছেন মুমিনগণ পরস্পরের প্রতি এইভাবেই তারা দায়িত্ব পালন করবেন আর এর মাধ্যমে তাদের সেই ব্রাতৃত্বের সম্পর্কটা স্থাপিত হবে বাই হিসেবে পরস্পরের হক আদায় হবে যদি কেউ দেখতে পায় কোনো মুমিনকে কোনো কষ্টে পতিত হতে পারে সে রোগাক্রান্ত হতে পারে সে কোনো বিপদগ্রস্ত হতে পারে অভাব অনটেনে জর্জরিত কুদা তৃষ্ণায় কষ্ট পাচ্ছে এমন হতে পারে যে ধূরনেরই করছে তাকে অপর মমিনের দায়িত্ব হল সাথে সাথে তার পাশে দাঁড়ানো তার সামর্থ্য থাকলে সরাসরি তার অভাবটা পূরণ করে দেওয়া না হলে অন্ততপক্ষে কথা দিয়ে হলেও তাকে টুকরা শান্তি দেওয়া যদি এমনটি কেউ না করে শাসুরের ময়দানে আল্লাহ তাহলে তার বাম্বাকে প্রশ্ন করবেন আমি রোগাক্রান্ত ছিলাম তুমি আমার সেবা করো নাই চিকিৎসা করো নাই बानदा बोल्ला केबुली आने आगे असुस्थर बानदा तुम्हारे असुस्थ रोग आक्रांत तुम्हें तबा करो नाई आल्लाह बान् के बीच कुदार्थम तुम्हें खबर दाओ नाई तक अल्लाह के बोल खबर छह खीपा तुम्हें पान कराओ नहीं भाव एक प्रश्न आल्ला সাথে সাথে বলে দিবেন আমার ছিল তার কাছে তার অপর ভাই অপর মুমিন কোন ধরনের প্রয়োজনের মুখাতে কি ছিল আতা তার সামর্থ্য থাকা সত্ত্বে সেটা পূরণ করে নি অন্তত পক্ষে তার কাছে গিয়ে কথা দিয়েও যদি প্রশান্তি দিত সেটা সে সক্ষার পেয়ে যেত মুমিনকে কোনো কথা দিয়ে সান্ত্বনা দেওয়া সেটাতে সক্ষার সাপ পাওয়া যায় সে সাপটা লাভ করতে পারতো। মুমিনদের পরস্পরের সম্পর্ক ভ্রাতৃত্বের সম্পর্ক আর সে ভাইদের কাঁদি ও রসর পরস্পরের মধ্যে সুসম্পর্ক রাখা যদি কখনো কোনো ধরনের পারস্পরিক ভুল বুঝাবুঝি হয় বিভেদ বিচ্ছেদ আসে ঝগড়া বিবাদ হয় মারামারি হয় যুদ্ধ বিগ্রহ ঘটে তখন অপর মমিনদের দায়িত্ব হল পরস্পরের মধ্যে আকস মীমাংসা করে দেওয়া এবং সেটা সুবিচ্ছার ভিত্তিক কারো পক্ষপাতিত্ব না করা কোনো দিকে ঝুঁকে না যাওয়া এক পক্ষকে গুরুত্ব দেওয়া আর এক পক্ষকে কম দেওয়া এমনটি না করা সমতার ভিত্তিতে আপুষ মীমাংসা করা এবং সুবিচার করা আর যারা আল্লাহকে ভয় করে এই কাজটা করবে সে আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে আল্লাহর রহমতের অধিকারী সে হবে جأَّه الذينَ آمنوا لاَا يَسْقَرَ قوَوْمُم مهُ قَوْمِن عَسَ أَنْ يكُ خَيْرًا مِنهُم وَلانِسا وَلانِثاءُم مِ النس إن عَصَأَنْ يكُ خَيْرَم مِنهُ وَلَا تَلْمِزُ أَنْ كُسَكُمْ وَلاَا تَن بَزُ بِالقَاب এরপর আল্লাহ বলছেন হে ইমানদারগণ এক দল অপর দলকে যেন উপহাস না করে হতে পারে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 নিজেদের দুঃ অনুসন্ধান করো না এবং একে অন্যকে মন্দ নামে দেখো না ইমানের পর মন্দ নামে ডাকা হল ফাসিফি যে এসব করবে আর এ থেকে তবা করবে না এরাই হল গালিম আল্লাহ দ্রুপ না করে আর এরপর খাস করে মহিলাদের কথা বলা হয়েছে পুরুষদের আমভাবে বলা হয়েছে কৌ একটা দল একটা জাতি আর মহিলাদেরকে বলা হয়েছে এক বছরে হে করার উদ্দেশ্যে নিচু করার উদ্দেশ্যে লজ্জিত অপমানিত করার উদ্দেশ্যে এটা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছেন কোনো মুমিন যেন অপর দল মোমিনকে এটা না করে একদল মমিন অপর দল মুমিনকে যেন এমনটি না করে উপহাস না করে বিভিন্ন সময়ে মানুষ হয়তো কারো কোনো বিষয় দেখে জানে বুঝে কিন্তু তার জানা বোঝাটা তার নিজের জন্য এটা ভুল হতে পারে যতক্ষণ পর্যন্ত এটার প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে না পারে শতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না নিজের সেই ভুলটা অন্যের উপর চাপিয়ে দেওয়া যাবে না কারণ হল যেখানে যার উপহাস করা হচ্ছে ঠাক্তা বিদ্রুপ করা হচ্ছে কাউকে হয়তো অভিযুক্ত করা হচ্ছে বিভিন্ন অপরাধে অপরাধী বানানো হচ্ছে হতে পারে সেই অপরাধে অপরাধী নয় বরঞ্চ সেই উপহাসকৃত সেই লোকগুলো হয়তো এদের চেয়ার উত্তম হতে পারে তারা যেন এইভাবে উপহাস না করে আর বিশেষ করে মহিলাদের সেই মহিলাদের মধ্যে এটা একটা বেশি তাদের একটা প্রবণতা যে সব সময় অন্যের কিছু সমালোচনা করা তার ত্রুটি সামনে তুলে নিয়ে এসে তাকে কোনো ব্যঙ্গ বিদ্রুপ করা টাকা বিদ্রুপ করা অন্যের কাছে তাকে তুচ্ছ তাৎচিল্য হিসাবে পেশ করা অপমানিত করা আর এটা কারণেও যদি চারো একাধিক স্ত্রী থাকে তাহলে তাদের নিজেদের মধ্যেও পরস্পরে কিন্তু একটা আহ এই ধরনের মানসিকতা থাকতে পারে মানসিক একটা রূপ যে একজন অপরজনের সে নিজেকে শ্রেষ্ঠ মনে করে আরেকজনকে একটু খাঁটো মনে করে হতে পারে একজন খুব সম্ভ্রান্ত পরিবার থেকে অহংকারী করবে তাকে সকল গুণাবনীর দিক থেকে বৈশিষ্ট্যের দিক থেকে উভয়ই সমান না হতে পারে কম বেশ থাকতে পারে এই একজন আরেকজনের এইভাবে উপহাস করতে পারে ঠাকঠাক করতে পারে এটা এখানে সরাসরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে নিষিদ্ধতার মধ্যে এমন সব বৈশিষ্ট্যগুলো আছে যে হয়তো একজন মানুষ সে একটু বুদ্ধি শুদ্ধি কম এখন যদি অন্ধরা তাকে নিয়ে ঠাক্কা বিদ্রুপ করে তাহলে এটা কিন্তু নিষিদ্ধ এটা করা যাবে না যদি এটা সে মনে কষ্ট পায়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 তার আঙ্গুলির সারা দিয়ে হোক মুখ ভঙ্গি দিয়ে হোক যা তারা সে কষ্ট পায় এটা করা যাবে না এটা সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু যদি সে কষ্ট না পায় তাহলে এটা নিষিদ্ধ নয় রাসুল্লাহ সাল আলহি সাল্লাম মদিনায় আসার পর তিনি দেখতে পেলেন যে মদিনা লুকের একাধিক নাম থাকতো দুইটা তিনটা চারটা নাম থাকতো ডাক নাম গুলো থাকতো কেউ একে অন্য বিভিন্ন নামে ডাকত আর সেই নাম গুলো আসলে তারা হাসি তামাশা করে উপহাস করে সালু আলহিহালামকে জানিয়ে দেওয়া হল রাসুল্লাহু আলহ্লাম এই নামে তো তাকে উপহাস করে ডাকা হয় আর ডাকলে সে কষ্ট পায় তখন তিনি সকলকে নিষেধ করে দিলেন যেই নামে ডাকলে সে কষ্ট পায় ওই নামে কিভাবে ডাকা যাবে না এ ধরনের কোন উপহাস করা যাবে না তাকে ঠাক্টা বিদ্রুপ করা যাবে না মূলত যে জিনিসটি হল সেটা কাউকে অপমানিত করা হে করা নিচু করা তাকে কষ্ট দেওয়া এই উদ্দেশ্যে কোনো ধরনের উপহাস কেউ করতে পারবে না যেমন কোন পুরুষ একজন পুরুষ অন্য পুরুষকে করতে পারবে না একজন নারী অন্য নারীকে করতে পারবে না একজন পুরুষ একটা নারীকে করতে পারবে না একজন দ্বারা যে একজন নারী একজন পুরুষের করতে পারবে না বছর একজন নারীর করতে পারে মানে এই ধরনের কথা এখানে বলা হয়নি নারী হোক পুরুষ হোক সকলের জন্য সকলের জন্য এখানে এই উপহাসটাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আর উভয় ক্ষেত্রে বলা হয়েছে যে উপহাস করছে সে হয়তো যার উপহাস করছে তার উপহাস করা হচ্ছে সে সে উত্তম হতে পারে জানে না তার বাহ্যিক একটা ত্রুটি সে দেখতে পেয়েছে আল্লাহ হয়তো তার এমন কিছু বৈশিষ্ট্য গুণাবলী দিয়েছেন যেটা অনেক অনেক উত্তম যে গুণটা তার নিজের নাই তোমরা তোমরা নিজেদের দুশত্রুটি অপরাধ গুলো তোমরা ধরো না অনুসন্ধান করো না এখানে কথাটা যে নিজেরা নিজে দুশ ত্রুটি অনুসন্ধান করবে কেমন করে এটা হলো যদি কেউ অন্যজনের দুশ ত্রুটি তালাশ করে তাহলে আরেকজন তার দুশ ত্রুটি তালাশ করবে সে ধরার কারণে তার জন্য প্রকৃত পক্ষে সে নিজের দুষ্টির নিজেই তালাস করেছে মনে হল যে সে নিজেই নিজের দুষ্টি তালাস করেছে যদি সে নিজের দুষ্টি অন্যের দুষ্টি সে তালাস না করতো অনুসন্ধান না করতো তাহলে সে নিজে নিরাপদ থাকত রসুল্লাহু আলি আসাল্লাম বলেছেন তা তুমরা একে অন্যের বিপদ করোনা বলা তু কি আংফু সাকুম বুকুম তোমরা অন্যের দুশ ত্রুটির পিছনে লেগে যেও না जदि तुम्हारा अन्स््रुटि अनुसंधान लेगे जाओ लहुबा आल्ला तुम्हारे दुस्त्रुटि अनुसंधान लेगे जाब्लाह जदि तुम्हारे दुस्त्रुटि अनुसंधान लेगे जान তাহলে তিনি তোমাদের নিজেদের ঘরেই তোমাদেরকে লাঞ্ছিত করবেন যদি অন্যের দুষ্ট্রুটি খুঁজতে লেগে যাও তাদের গোপনীয়তা প্রকাশ করতে চাও গোপন অপরাধ গুলো প্রকাশ করে দাও তাহলে মনে রাখবে যে তোমারও দুশ ত্রুটি আছে কোন মানুষ তার অপরাধ থেকে মুক্ত নয় দুষ্ট্রুটি যে মুক্ত নয় মানুষের দুর্বলতা আছে দুষ্ট্রুটি আছে আল্লাহ যদি কারো দুস্ত্রুটি প্রকাশ করে দিতে ইচ্ছা করেন তিনি তার নিজের ঘরেই তাকে বে করে দেবেন অপমানিত করে দেবেন এই কেউ যেন অন্যের দুষ্ট্রুটি তালাশ না করে এখানে তোমরা তোমাদের নিজেদের দুষ্ট্রুটি তালাশ করো না অর্থাৎ তোমরা অন্যের দুষ্ট্রুটি তালাশ করবি আর তারা তোমার দুষ্ট তালাশ করবে এতে করে তোমার অপরাধগুলো প্রকাশ হয়ে যাবে এটা কখনো তোমরা করবে না অন্যকে মন্দ নামে দেখো না। ডেকে যে কথাটি আগে বললাম যে যদি কষ্ট দেওয়ার উদ্দেশ্য না হয় এবং সে কষ্ট না পায় এমন কোনো বৈশিষ্ট্য যদি থাকে যা দিয়ে তাকে ডাকা এটা অপরাধ নয় যেমন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম দেহিয়া কালবিকে তার হাত বোম বা ছিল এজন্য তাকে জুলিয়া ডাইন বলে ডাকতেন লম্বা হাতের অধিকারী দুই হাতের অধিকারী সাধারণ ভাবে সকলের হাতে যেমন তার চেয়ে লম্বা ছিল তাকে এই নামে নামেছেন লম্বা হাতের অধিকারী বলেছেন এইভাবে ডাক নাম যে নামে সে অপসন্দ করে না বরঞ্চ খুশি হয় এই ধরেন উপাধিতে ডাকা সমস্যা নেই বরঞ্চ এটা উত্তম যেমন আবু বক্কর রাজি আল্লাহ তানহুর উপাধি ছিল আতীফ আবু বকর সিদ্দিকের উপাধি ছিল আতিফ তিনি গুলাম আজাদ করতেন এই জন্য গুলাম আজাদী তিনি আজাদ করেছিলেন এই জন্য তিনি উপাধি হল আতীফ উমর রাজি আল্লাহানহুর উপাধি হল ফারুক উসমান রাজি আল্লাহানহুর উপাধি হল দিন্ন রাইন দুই নূরের অধিকারী রাসুল্লাহ সালু আলহামের দুজন মেয়ের তিনি স্বামী ছিলেন উপাধি ছিল্লাম তারও ডাক নাম দিয়েছিলেন তার উপাধি দিয়েছিলেন যেই উপাধিটা তারা খুশি হয়ে তারা এটা করতেন রাসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লাম একদিন আলী এবং ফাতেমাকে দেখার জন্য তাদের ঘরে গেলেন যে আলীকে পেলেন না ফাতেমাকে জিজ্ঞাসা করলেন তখন আলী ফাতেমার সাথে একটু ঝগড়া করে রাগ করে ঘর থেকে চলে গেছেন তখন তিনি বললেন যে আমার সাথে রাগ করে ঘর থেকে চলে গিয়েছে কোথায় গেছে আমি জানি না তখন রাসুলুল্লাহ সাল্লু আল্লাহ আলীকে খুঁজতে বের হলেন তো লুকদের কাছে জানলেন সে তো ওই মসজিদের আঙ্গিনায় শুয়েছে তো কোনো চাটের মধ্যে শুয়েছিলেন কিন্তু মানে নড়াচড়া দিক দিকে মাটিতে পড়ে গেছেন মাটির শুই শুয়েছেন পিঠের মাঝে ভালু লেগে আছে মাটি লেগে আছে রাসুল্লাহ সাল্লাম নিজ হাতে তার পিটের মাটি গুলো যাচ্ছিলেন আর ডাকলেন হে আবুতুরাব তুমি উঠো মাটির বাপ আলি কি আবু তোহ বলে ডাকলে তিনি খুশি হতেন কারণ রাসুল উল্লাহাম তাকে এই নামে ডেকে এই ধরনের ডাক নিশ্ধ নয় কারণ এটা তাদের কষ্টের জন্য বা লজ্জিত বা অনুতপ্ত হয় না কষ্ট পায় না তাহলে সেই নামে ডাকা যাবে কিন্তু যদি তাকে কষ্ট দেওয়ার নিচু করার তাকে লজ্জিত অপমানিত করার উদ্দেশ্যে কোনো নামে ডাকা হয় ওটা নিষিদ্ধ এই নামে যাবে না কাজ না ফর মানি এটা পাপা ছাড় এটা এটা ফাসিকদের বৈশিষ্ট্য কোন মন্দ নামে ডাকা যে ডাকবে সে फेितर मत काल सेबाबुल मुस्लिम मुसलमान के गाली, के के के गाली दे मुसलमान के हत्या कर जेने बुझे क्यों जी मुसलमान के तार अपमानित कर गाली देखा फुसुक এটা তার একটা গুণাহের কাজ একটা যে এমনটি করবে যদি কেউ এই যে উপরের যে কাজগুলো বলা হয়েছে কেউ যদি কাউকে উপহাস করে থাকে অন্যের দুশ তিরুটি অনুসন্ধান করে থাকে কাউকে মন্দ নামে ডেকে থাকে এই যে অপরাধ সে করল এর থেকে যদি ত না করে তাহলে এই সকল লোকেরাই হল জালিম তারা হল জালিম্লাহি আল্লাহ জালিমদেরকে কখনো ভালোবাসেন না সে আল্লাহর ভালোবাসা থেকে সে বঞ্চিত হয়ে যাবে এই ধরনের কর্মের মাধ্যমে নিজেকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে নেবে এজন্য সকল মুমিনগণ সব সময় তাকেন এক অন্যের কাছে নিরাপদ মুমিনগণ তাকেন মুমিনের কাছে সবচেয়ে বেশি নিরাপদ সে তার উপহাস করে না বিদ্রুপ করে না তাকে অপমানিত করে না লাঞ্ছিত করে না সে তার কোনো ইজ্জতের হানি গঠায় না তার কোনো প্রকারের কথি করে না সর্বাবস্থায় সে নিরাপদ থাকে একজন ইমামদার যখন কোন পরিচিত অপরিচিত হোক যে কোনো জায়গায় সে গেল সে নিরাপদ সে ইমামদারদের সম্পূর্ণ নিরাপদ আর ইমানদারদের কাছে সকলের নিজের নিজের পরিবারের সম্পদের নিরাপত্তা পায় সে কোনোভাবেই সে অপর মুমিন ভাইকে সে এইভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে না এই বিষয়গুলো সাধারণত ছোটোখাটো বিষয় বড় ধরনের বিষয় নয় কিন্তু আল্লাহ এটাও নিষিদ্ধ করে নিয়েছেন এটাকে আল্লাহ আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন কোন মোমিনদের সাধারণ বিষয় যা সাধারণ মানুষ অভ্যাস বশত সামাজিক প্রথা হিসেবে অনেক সময় সাধারণত গুলা করে থাকে কিন্তু এই সাধারণ স্বভাব বিষয়গুলোকে আল্লাহ বড় করে উল্লেখ করেছেন মুমিনদের জন্য কারণ মুমিনদের তাদের ইমানের সাথে এটা অসামঞ্জস্য তারা হলেন পুত পবিত্র ইমানের অধিকারী তাদের সাথে এটা অসামঞ্জস্যশীল এই জন্য তাদের এই ছুটো ফাটো ত্রুটি আল্লাহ অত্যধিক বড় করে তুলে ধরে এটা নিষিদ্ধ করে দিয়েছেন এগুলো করা যাবে না যদি কেউ করে তাহলে সে গালিম হয়ে যাবে তো এখানে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে হতে পারে আমরা নিজেরাও এর মধ্যে যদি লিপ্ত থাকি তাহলে আমাদের এ থেকে বিরত থা উচিত নিজেদেরকে সংশোধন করে নেওয়া উচিত আমরা প্রত্যেকেই প্রত্যেকের কাছে যে সম্মান ইজ্জত আমরা নিজেরা আশা করিজ্জত আমরা প্রদান করি। আমরা যদি এইভাবে করলে আমাদের সম্পর্ক ইমানের সম্পর্ক হিসাবে ভাই ভাই হিসেবে আমরা নিজেরা দৃঢ়তার বন্ধনে আবদ্ধ থাকতে পারবো আমাদের মধ্যে কখনো কোন ধরনের ভুল বুঝাবুঝি আমাদের কখনো কোনো প্রকারের পারস্পরিক বিভেদ কখনো আল্লাহ আল্লাহ নির্দেশনা অনুযায়ী কোরআন মুজিদের হেদায়ত অনুযায়ী আমরা সকলে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি আমাদের ইমান এবং আমলের ক্ষেত্রে সাহাবাহিক কি আমরা অনুসরণ করতে পারি তাদের ইমান এবং আমলের অনুসরণ করে আমরা যেন পরিপূর্ণ মুমিন হতে পারি আমিন